জেগে উঠু বিশ্ব মুসলিম নীরব থাকলে চলবে না ফিলিস্তিনে হামলা করে ইসরায়েলি হায় না জেগে উঠু বিশ্ব মুসলিম নীরব থাকলে চলবে না ফিলিস্তিনে হামলা করে ইসরায়েলি হায় না গাজা উপত্যকা যেন মৃত্যু পুরী হলো ভাই লাশের শাড়ি ফিলিস্তিনে জুলমবাজির অন্ত নাই গাঁজা উপত্যকা যেন মৃত্যু পুরী হলো ভাই লাশের বাজির ওই ইহুদের মোকাবেলায় ওই ইহুদের মোকাবেলায় মাথা তুলে দাঁড়ো না জেগেই উঠো বিশ্ব মুসলিম নজন খুলে দেখো না ফিলিস্তিনে হামলা করে ইসরায়েলি হাই না জেগেই উঠো বিশ্ব মুসলিম ইফতারি গাজায় ওরা হামলা করে গুড়িয়ে দিল গুড়িয়ে বাড়ি ঘরবাড়ি, নচ হয়ে গেল সবই পাই না শেখিরি ইফতারি যে যেভাবে পারবে এখন ওদের পাশে না। जे जे भाव पर एखन उदर पास दाड़ाओ जेगे उठू विश्व मुस्लिम नीरब थकले चलबा फिलस्तने हमला कर इसराइल हाए ना जेगे उठू विश्व मुस्लिम नीरब थले चलबा फिलस्तने हमला कर इसराइल हाय মজলুমানের দিকে সবই হাত বাড়াও এক অপরাধ মুসলমান তো অন্য কিছু পাবে না এক অপরাধ মুসলমান তো অন্য কিছু পাবে না জেগে উঠু বিশ্ব মুসলিম নীরব থাকলে চলবে না ফিলিস্তিনে হামলা করে ইসরাগিলি হায় না এত শিশু মারলো কেন জাতির সঙ্গে খবর নাই জাত অজাতে মিলে কেমন মানবতার মূল্য নাই শিশু জাতি মানবতা বুঝে না জেগে উঠু বিশ্ব মুসলিম থাকলে চলবে না ফিলিস্তিনে হামলা করে ইসরায়েলি হায় না জেগে উঠু বিশ্ব মুসলিম খুলে দেখো না ফিলিস্তিনে হামলা করে ইসরায়েলি হাযে না অনেক সহ্য করছি মোরা অনেক ধৈর্য ধরেছি জীবনবাজি রেখে এবার প্রতিবাদে নেমেছি অনেক সহ্য করেছি মোরা অনেক ধৈর্য ধরেছি জীবন বাজে রেখে প্রতিবাদে নেমেছি প্রতি না আগুন রক্ষা হবে না। জেগে উঠু বিশ্ব মুসলিম নীরব থাকলে চলবে না ফিলিস্তিনে হামলা করে ইসরায়েলি হাই না জেগে উঠু বিশ্ব মুসলিম নয়ন খুলে দেখো না ফিলিস্তিনে হামলা করে ইসরায়েলি হায় না জেগে উঠো বিশ্ব মুসলিম নীরব থাকলে চলবে না ফিলিস্তিনে হামলা করে ইসরায়েলি হয় ফিলিস্তিনে হামলা করে ইসরায়েলি হায় না ফিলিস্তিনি হামলা করে ইসরায়েলি হায় না